হাই না ইমাও হাইনাই ইনু হেউ ও হাইনাই ববহিমা ইসম ইসা পুব হেউনুসুলাই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 কিন্তু তার সম্প্রদায়ের ইল্লা জুরিয়াতুন মিন কৌমেহি তার সম্প্রদায়ের অল্পবয়স্ক কিছু কিশোর বালক ছাড়া আর কেউই মোস্টারপতি ইমান আনেনি ফেরাউন এবং তার পারিশদবর্গের ভয়ে যে এরানা উপরে উপরে নির্যাতন শুরু করে যারা বয়সে তরুণ তারা মুসালামের উপরে ইমানে ছিলেন এবং তারা ছিলেন সংখ্যায় খুবই কম এই আয়াতের দুইটি তাসির রয়েছে একটি তাফসিরে বলা হয়েছে বনিস্রাই মধ্যে যারা অল্পবয়স্ক কিশোর বয়সের ছিল বনিস্রাইদের মধ্যে শুধুমাত্র তারাই মোসাকে ইমান এনেছে এবং জরুরি আতুন বলতে এখানে মিশরবাসীদের মধ্যে বোঝানো হয়েছে মিশরীয়দের মধ্যে অল্প কিছু মানুষ যারা বয়সে তরুণ ছিল তারা ইমান এনেছিলেন মুসা তরুণদের হকের প্রতি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 ফেরাউন ছিল এক প্রতাপশালী স্বৈরশাসক এবং সে ছিল সীমা লঙ্ঘনকারীদের মধ্যে একজন সে ছিল এবং ক্ষমতাকে সে জুলুমের জন্য ব্যবহার করছিল এই কারণে মুসাল্লা ইসলামের উপর ইমান এনেছিলেন যে তরুণেরা তারাও ফেরাউনকে ভয় পেতেন মিশরদের বিরুদ্ধে ফেরাউন বিভিন্ন সময় ব্যবস্থা গ্রহণ করেছে এবারে বন ইসীদের উপরে ফেরাউন অত্যাচার নির্যাতনের চূড়ান্ত মাত্রায় উন্নীত হল ফেরাউনের সভাসদরা তাকে এই কাজে প্রেরণা দিচ্ছিল উস্কে দিচ্ছিল ফেরাওন তার সভাসদর কথায় উত্তেজিত হয়ে বলল সে বলল আমরা অতি শীঘ্রই তাদের ছেলেদেরকে হত্যা করব এবং মেয়েদেরকে জীবিত রাখব।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 আমরা দেখতে পাচ্ছি দীর্ঘদিন অত্যাচার নিপীড়নের মধ্যে থাকার কারণে তাদের মধ্যে বিশুদ্ধ দাস সুলভ মানসিকতা জন্ম লাভ করেছিল ফেরাউনকে দোষারোপ করা নয় বরং তারা নিজেরাই নিজেদেরকে দোষারোপ পাঠিয়েছেন তাদেরকে উদ্ধার করার জন্য তারা সেই মোসা আলাহিসাল্লামকে দোষারোপ করছে যে যত সমস্যা এরা শুধুমাত্র তোমার কারণে তোমার আসার আগেও আমরা নিজেত হয়েছি তোমার আসার পরেও আমরা নির্যাতিত হচ্ছি আল্লাহর দিনের জন্য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 অপরদিকে যদি আমরা মনে করি যে কাশ্মীরের সমস্যা এটা শুধুমাত্র কাশ্মীর ব্যাপারিয়ার সমস্যা শুধুমাত্র চেচেনদের শুধুমাত্রের সমস্যা তো শুধুমাত্র ঐ এলাকার ফিলিস্তিনিদেরই সমস্যা এভাবে যদি আমরা চিন্তা করি তাহলে কখনই আমরা নিজেদের করণীয় কোনো কিছু খুঁজে পাব নাচয়গুলো তিনি আমাদেরকে একটি পরিচয়ে চিনেন আল্লাহ এই মুসলিম উম্মা এক পরিচয়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 এই সমস্যাগুলোর জন্য কোন ভাবে আমরা দায়ী আমাদের নিষ্ক্রিয়তা দায়ী কিন্তু বনে ইসরা নিজেদের কোন দায়িত্ব খুঁজে পাচ্ছিল না বরং তারা মুসা আল্লাহামকেই সমস্ত অপরাধের সমস্ত নির্যাতনা এবং জুলুমের একমাত্র কারণ বলে মনে করতে শুরু করল বরং তারা মুসা আলাহিস্লামকে দোষারোপ করতে শুরু করল তারা বললো তুমি আমাদের কাছে আসার আগেও আমাদেরকে কষ্ট দেওয়া হয়েছে আমাদের কাছে আসার পরেও আমরা কষ্ট পাচ্ছি মুসা তিনি এই জবাব শুনে কি বলেছিলেন মুসা তিনি বললেন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 কিন্তু এর জন্য তোমাদেরকে ত্যাগ তিতিক্ষা কষ্ট সহ্য করতে হবে কেননা এটাই হচ্ছে বিজয়ের স্বাভাবিক প্রক্রিয়া এর আগের আয় মোসা আলাহাম তার কমকে কি উপদেশ দিয়েছিলেন তার জাতিকে বলেছিলেন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 প্রয়োজনে নিজের জাতির লোকেদেরকে ত্যাগ করে অপরদিকে বনি ইসরায়েলের হওয়ার পরেও সত্য যার ভাগ্যে জোটেনি যারা বিশ্বাসঘাতকতা করেছে তাদের মধ্যে একজন ব্যক্তি হচ্ছে কারুণ সে যোগ দিয়েছে অত্যাচারী জালিম ফেরাউনের পক্ষে যখন একটা জাতি এলাকায় শত্রুর কঠিন পরিস্থিতি সৃষ্টি করে তখন অনেক ধরনের মানুষের আসল চেহারা বের হয়ে আসে একদিকে বনি ইসরায়েল মুস আল্লাহামকে দোষারোপ করছে তোমার কারণে যত সমস্যা আরেকদিকে লোকের বিশেষ খাতো কথা বলছেন হু লি উলি ইহু কৌমুত স কারণ ছিল মোসারি সম্প্রদায় কিন্তু সে তাদের প্রতি বিশ্বাসঘাতকতা করল বিদ্রোহ ফবাগা করলাগা আল্লাহ কারুনকে প্রচুর ধন সম্পত্তি দিয়েছিলেন ধন ভাণ্ডার দিয়েছিলেন কি যেই ধন সম্পদের চাবি বহন করা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 কারণ তার সম্পদকে আল্লাহ মহামতাল আল্লাহ স্মরণের জন্য কিংবা তার নির্যাতিত জাতির কল্যাণের জন্য ব্যয় করেনি এগুলোকে ব্যয় করেছে লোক দেখানোর জন্য শো অফ করার জন্য প্রদর্শন করার জন্য। পাচ্ছি। যখন তার সম্প্রদায় তাকে বলল দম্ভ করোনা আল্লাহ দাম্বিকদেরকে ভালোবাসেন না এবং তার উপদেশ দিয়ে বললেন আল্লাহ তোমাকে যা দান করেছেন এর মাধ্যমে তুমি আখিরাতের গৃহ আখিরাতের ঘর সেই চিরস্থায়ী বাসস্থান তার অনুসন্ধান করো এবং এই দুনিয়া থেকে তোমার অংশ তুমি ভুলে যেও না তুমি অনুগ্রহ করো যেভাবে আল্লাহ তোমার প্রতি অনুগ্রহ করেছেন এবং জমিনে জমি সৃষ্টি করতে সচেষ্ট না। আল্লাহ ফাসাদ সৃষ্টিকারীদেরকে পছন্দ করেন না। তার সম্প্রদায়ের লোকেরা বণিসা তার পরামর্শ দিয়ে বলছিল তুমি সম্পদ পেয়েছ এটা তোমার নিজের কোন কৃতিত্ব নয় এই সম্পদ আল্লাহ সুমাদালের পক্ষ থেকে একটা অনুগ্রহ কাজেই এটাকে তুমি দুনিয়া এবং আখিরাত উভয় জগতের কল্যাণের কাজে ব্যয় করো আখিরাতে গৃহ সন্ধান করো এই দুনিয়া থেকে তোমার অংশ তুমি ভুলে যেও না যেভাবে আল্লাহ মাতা তোমাকে সম্পদ দেওয়ার মাধ্যমে তোমার উপর অনুগ্রহ করেছেন সেভাবে তুমিও মানুষের প্রতি অনুগ্রহ করো কল্যাণমূলক কাজে এই সম্পদকে ব্যয় করে ফাঁসা সৃষ্টি না নিশ্চয়ই আল্লাহ ফাঁসাদ সৃষ্টিকারীদেরকে পছন্দ না। কারণ সেই নিয়ামতকে অস্বীকার করল কুফুরি করল সে বলল এই ধনসম্পত্তি এটা আমি আমার নিজস্ব জ্ঞান গরিমা দ্বারা প্রাপ্ত হয়েছে।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 সে কি জানে না যে আল্লাহ তার পূর্বে কত সম্প্রদায়কে ধ্বংস করে দিয়েছেন যারা শক্তিতে তার চেয়েও প্রাচুর্যশীল ছিল পাপীদেরকে তাদের পাপ কর্ম সম্পর্কে জিজ্ঞাসাও করা হবে না অর্থাৎ আল্লাহ অতীতে যেভাবে বিভিন্ন জালিম সম্প্রদায়কে কাফের সম্প্রদায়কে ধ্বংস করে দিয়েছেন যখন তাদের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 নিশ্চয় বড় ভাগ্যবান দুনিয়াবী বিলোকেরা কারুনের এই ধন সম্পত্তির প্রদর্শনী দেখে তারা লোপ করতে শুরু করল এবং বলতে শুরু করল কারুন যা পেয়েছে যদি আমাদেরকেও তা দেওয়া হতরদিকে বলছেন যারা জ্ঞান প্রাপ্ত হয়েছিল অর্থাৎ ইমানদার ব্যক্তিরা তারা বললেন তোমাদেরকে ধিকার যারা ইমানদার এবং সৎকর্মী তাদের জন্য আল্লাহর দেওয়া সোয়াবি যথেষ্ট এটা তারাই পায় যারা সবরকারী ইমানদার ব্যক্তিদের এই মানসিকতা এটা খুবই গুরুত্বপূর্ণ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 শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে আখিরা চালা সভানকে পূর্ণ প্রতিদান এবং তার থেকেও বেশি দিয়ে ব্যক্তিরা বলছেন তোমরা সম্পদের লোভ করছ এর থেকে আল্লাহর দেওয়া স্বভাবই উৎকৃষ্ট এবং এটা তারাই পাবে যারা এর জন্য সবল করতে পারবে সম্পদের এই প্রদর্শনী দেখিয়ে যখন কারুন তার সম্প্রদায়ের দুনিয়াবি লোকেদের দৃষ্টি আকর্ষণ করেছিল সেই রকম একটি মুহূর্তে কি ঘটনা ঘটলো। অধপর আমি কারুন কে এবং তার প্রাসাদকে সুহান কারুন তার সম্পত্তি সহ এমনকি তার প্রাসাদ সহকারে আলু সুমতলা বলছেন মাটির গর্ভে বিলীন করে দিলাম তার পক্ষে আল্লাহ ব্যতীত এমন কোন দল ছিল না এমন কোন শক্তি ছিল না যারা তাকে সাহায্য করতে এমন কি সে নিজেও আত্মরক্ষা করতে পারল না এক সেই জাতির লোকেদের সামনে সামনে দেখিয়ে দিলেন যারা বিভ্রান্ত হয়েছিল ফেরাউনের শক্তির বড়াই দেখিয়ে ফেরাউনের শক্তির বরাইয়ের কারণে ধন ভাণ্ডারের প্রাচুর্যতার কারণে তাদের সামনে বাস্তবতা এই ধনসম্পত্তি এটা কোনো একটি অনুগ্রহ যেটা আলোচনা হকের পথে থাকা কোন ব্যক্তিকেও দিতে পারেন বাতিলের পথে থাকা কোন ব্যক্তিকেও দুনিয়াতে আলোসভা ধন সম্পত্তি দিতে পারেন ধন সম্পত্তি দিয়ে হক বা বাতিল বিচার করা যায় না কারণ এই সম্পত্তির করেছিল আলোচনা তাকে তার প্রাসাদ সহকারে মাটির গর্ভে বিলীন করে দিলেন তার এই সম্পত্তি কোন কাজই আসল না এমনকি সে নিজেও নিজেকে রক্ষা করতে পারল না বলেছেন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 তারা সকালবেলায় বলতে লাগল আল্লাহ তার বান্দাদের মধ্যে যার জন্য ইচ্ছা রিজিককে বর্ধিত করেন এবং রাস করেন আল্লাহ আমাদের প্রতি অনুগ্রহ না করলে আমাদেরকেও ভূ গর্ভে বিলীন করে দিতেন কাফেররা কখনোই সফল কাম হবেনা কারুনের ঘটনার মাধ্যমে তাদের মধ্যে সঠিক অনুধাবন ক্ষমতা তৈরি হলো। সুতরাং কারুনের ঘটনা থেকে যখন তার ধনসম্পত্তি সম্পত্তি কোন কাজেই আসল না এই দৃশ্যটা তাদের জন্য ছিল এক স্মরণিকা সতর্কবার্তা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 যেন তারা উপদেশ গ্রহণ করতে পারে সুতরাং আরো দুইটি নিদর্শনের কথা আমরা এই আয়াত থেকে দেখতে পাচ্ছি সেই দুইটি হচ্ছে অনাবৃষ্টি এবং খাদ্যের অভাব ফল ফসলাদির অভাব তাহলে মোট চারটি নিদর্শন হচ্ছে এবং একটি মহাতালা একত্রে পাঁচটি নিদর্শনের কথা উল্লেখ করেছেন এবং আলোচনা যে আয়াত বা নিদর্শনগুলো পাঠাচ্ছিলেন প্রত্যেক পরবর্তী নিদর্শন পূর্ববর্তী নিদর্শনের থেকে বড় এবং প্রভাবশালী ছিল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 দয়া করে তোমার রবের কাছে দোয়া করো যেন তিনি আমাদের কাছ থেকে এই অনাবৃষ্টি এবং এই সমস্যা থেকে আমাদের উদ্ধার করেন আল্লাহ সুম তাদের উপরে এই আজাবকে উঠিয়ে নিলেন বৃষ্টি দিলেন ফল ফসল উৎপন্ন কিন্তু যখনই তাদের উপর থেকে এই কষ্টের অবস্থা চলে গেল তখনই ফেরাউন এবং তার বাহিনী মোসা সাথে করা ওয়াদা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 এবং এটা দীর্ঘ সেটি ছিল তাদের উপরে একটি শাস্তি পক্ষ থেকে নির্ধারিত একটি ঘটনা আল্লাহ কোরআনে বলেছেন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 গাছ লতাপাতা খেয়ে শেষ হওয়ার পর তাদের ঘরে সেই পঙ্গপালগুলো ঢুকে খেয়ে শেষ করে পক্ষ থেকে একটা কাঠের নিদর্শন আজাব হিসেবে পঙ্গপালের এই বিশাল বাহিনী সম্পূর্ণ মিশরকে লন্ডভন্ড করে দিচ্ছিল আবারও ব্যস্ত হয়ে মুসালামের কাছে ছুটে আসলো আরোচ করল যেন তিনি আল্লাহ সোহমাতাল্লার কাছে দোয়া করেন তাদেরকে শাস্তি থেকে রক্ষা করার জন্য ওয়াদা করল তারা ইমান আনবে বনে ইসলাইকে মুক্তি দেবে মুাম দোয়া করলেন আল্লাহ বিপর্তি উদ্ধার করলেন আবারও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 যে কোনো জীব জড়ো প্রাণী কীটপতঙ্গ যে কোনো কিছুকে আল্লাহ তার বাহিনীতে পরিণত করতে পারেন কারণ এই সৃষ্টি জগতের সবকিছু আল্লাহ শুধু একমাত্র অবাধ্য কিছু মানুষ এবং কিছু জিনিস আল্লাহ তার সৃষ্টি উকুনের মাধ্যমে সেই অবাধ্য মানুষদেরকে সাহায্য করছিলেন অসহনীয় পরিস্থিতিতে অতিষ্ঠ হয়ে তারা মুসালামের কাছে গেল আবারও সেই আগের কথা সালাম আল্লাহ কাছে দোয়া করলেন আল্লাহ শাস্তি উঠিয়ে নিলেন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 আমাদের উপর এই জালেম কৌমের শক্তি পরীক্ষা করিও না এবং আমাদেরকে অনুগ্রহ করে ছাড়িয়ে নাও এই কাফেরদের কবল থেকে বলল فقالوا عل الله توكلنا ربنا لا تجعلنا فتنه للقوم الظالمين وان ادنا برحمتك من القوم الكافرين هو سبحان الله বলেছেন বনি ইসরাঈল তারা বলল আমরা আল্লাহর উপরই ভরসা করলাম হে আমাদের রব আমাদের উপর এই জালিম কওমের শক্তি পরীক্ষা করোনা ربنا لا تجعلنا فتنه للقوم الظالمين এবং আমাদের উপরে অনুগ্রহ করো অনুগ্রহ করে ছাড়িয়ে নাও এই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 ছিলেন আলাস মোহামতাল তাকে আদেশ করছেন তুমি বনী ইসরায়েলের বসতি ঘরগুলোকে চিহ্নিত করে রাখো কাজের জন্য নির্দেশনা দেওয়া কিভাবে সে চিহ্ন দেওয়া হয়েছিল আল্লাহ আলাম হতে পারে সেটা কোনো বিশেষ সংকেত কোড সংখ্যা কিংবা কোন পতাকার মাধ্যমে যেকোনো কিছু হতে পারে তাফসিরে এই আদেশের বিভিন্ন ব্যাখ্যা এসেছে তবে সার কথা একটাই তাদের বসতি চিহ্নিত হয়ে গেল এসেছে।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 মিশরের জমিনে বসতি স্থাপন করো বাসগৃহ নির্মাণ করো তোমাদের ঘরগুলোকে তোমরা বানাবে কেবলামুখী করে সালাদ এবং যারা ইমানদার তাদেরকে সুসংবাদ প্রদান করো। বেশ মাধ্যমে করিয়েছেন যা দেওয়া হয়েছিল মোসালাইস্লাম এবং যা দেওয়া হয়েছিল মোসালাম এবং তার জাতির উপরে প্রথমত আলোসুমতালা নির্দেশ দিয়েছেন বনির সেলের জন্য বাসগৃহ নির্মাণ করার নির্মাণ। দ্বিতীয় আদেশটি খুব গুরুত্বপূর্ণ সেখানে বলা হচ্ছে ঘরগুলোকে বানাবে কেবলামুখী করে অর্থাৎ ঘরগুলোকে মসজিদে রূপান্তরিত করে যেখানে সালাত আদায় করা হয় করা হয়। মসজিদ শব্দটি এসেছে সুজু শব্দ থেকে এর অর্থ যে স্থানে প্রচুর সিজদা করা হয় বনী ইসাইলকে আদেশ করেছেন যেন তারা তাদের ঘরগুলোকে তাদের সিজদার স্থান প্রার্থনা স্থলে পরিণত করে মসজিদে পরিণত করে এবং সেখানে তারা স্বাদ কয়েম করে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 আলোসু মাতালা বন ইসাইলকে আদেশ করেছেন তোমরা প্রস্তুত হয়ে যাও সালাতের জন্য যাও নিজেদের বাসগৃহগুলোকে এরপরে আলোসুমত বিজয়ের সুসংবাদ দিচ্ছেন অব্যির ইমানদারদেরকে আপনি বিজয়ের সুসংবাদ খোস খবর প্রদান করুন ইসাইল জাতি করল এবারে সেই জাতির উপরে যিনি দায়িত্বশীল মোসা আল্লাহাম তার দুয়ার সময় এসেছে তার দোয়ার পালা করলেন ফের বিরে মুসা তাকে পাঠানো হয়েছিল ফেরাউন যেন ইমান আনে ফেরাউনে লোক যেন তারা আল্লাহ ইমান আনে মুসা আলাহাম তার এই দায়িত্ব যথাসম্ভব সর্বোচ্চ প্রতিষ্ঠা করেছেন কিন্তু এর পরও ফেরাউনের ফেরাউন এবং তার লোক লস্কর তারা কুফরি এবং তাদের অহংকারের উপরই অটল ছিল ফলে চূড়ান্ত পর্যায়ে যাওয়ার পর মুসা আলাহ্লাম তাদের বিরুদ্ধে মুসা আলাহ্লাম ফেরাউনের সাথে নম্র আচরণ করেছেন তার সামনে নয়টি মোজিজাকে উপস্থাপন করেছেন তাকে উপদেশ দিয়েছেন বুঝিয়েছেন ভীতি প্রদর্শন করেছেন সংশোধনের চেষ্টা করেছেন কিন্তু কোন কিছুতেই কোনো কাজ হয়নি ফের তার কুফরির উপরে অটল ছিল কাজে সবকিছুর পর মুসাদাম তার বিরুদ্ধে দোয়া করলেন করে জিনময় দু রিসম অশুজালোবিহী ও ফল ইনু হচ্ নিশ্চয় আপনি ফেরাউন এবং তার নেতাদেরকে তার আলমালাদেরকে এই দুনিয়ার জীবনে শোভা সৌন্দর্য রাস্তা থেকে দিনের পথ থেকে মানুষদেরকে সরিয়ে রাখে পথভ্রষ্ট করে অর্থাৎ আলো সুমতাল তাদেরকে যে শোভা সৌন্দর্য ধন দৌলত প্রদান করেছেন এগুলোকে তারা খরচ করে মানুষকে আল্লাহর দিন থেকে সরিয়ে রাখার জন্য দোয়া করে বললেন আমাদের রব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 মুসা আলা ও নু আলাই দুইজন সম্মানিত রাসুল তারা হচ্ছেন আল্লাহ রাসুলাম তিনি বলেছেন তারা হচ্ছেন কঠোর দুইজন নবীকে ইসা আলা ও ইব্রাহিম কারণ তারা সময় আরও একটা সুযোগ দিতে চাইতেন এই জন্য আমরা দেখতে পাই রাসুল্লাহাম তিনি আবুবর রুত্ন করেছেন ইসা এবং ইব্রাহিম আলাইস্লামের সাথে এবং উমর রোহানুকে তুলনা করেছেন একই দোয়া করেছেন আলাহাল বলছেন তোমাদের দুইজনের দোয়া উভয়ের দোয়া কবুল করা হল মুহাসিরগণ তার ব্যাখ্যায় বলেছেন যখন মুসা আল্লাহলাম দোয়া করছিলেন হারুন আল্লাহাম তার ভাই তিনিও ছিলেন নবী তিনি সেই দুয়াতে ছিলেন এবং যখন পাঠ করা হয় মুসল্লিরা তারা বলে থাকেন আমিন কারণ সুরাফাতিয়ার মধ্যে আমাদের দেখতে পাই একটি দোয়া রয়েছে এই দিনা সুরাতস্তাকিম হি আমাদের রপ্নে আমাদেরকে সঠিক পথে চালিত করো যাই এরপর আল্লাহ আল্লাহ মুসাল্লামকে আদেশ করলেন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 ফেরা অগচরেই এই কাজ করতে হবে কারণ ফের কখনোই চাইবে না যে জাতিকে সে দাস গোলাম বানিয়ে রেখেছে তারা এমনিতেই চলে যাক মুাম ফেরনকে প্রথম সাক্ষাৎই বলেছিলেন বনি ইসরায়েলকে অত্যাচার করবে না আল্লাহ নির্দেশ মোতাবেক তারা রাতের বেলা সম্পূর্ণ বনি ইসরায়েল জাতি বের হয়ে পড়লেন তারা সংখ্যায় কতজন ছিলেন এই ব্যাপারে আলোস মহাতালা কোনো কোন বর্ণা দেননি তবে মুভাসির ইনকন তারা বলেছেন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 ফেরাউন বলছে এবং ইসরায়েল একটা ছোট দল ক্ষুদ্র দল এদের তেমন কোনো কারণ হয়েছে এরা দল হচ্ছি ফেরাউনের এই বক্তব্যের সঙ্গে এই সংখ্যার বিষয়টা উল্লেখ করা যে এরা তো একটা ক্ষুদ্র দল আর আমরা হচ্ছে শক্তিশালী সজাগ সশস্ত্র দল এই মানসিকতা শুধুমাত্র ফেরাউনের নয় বর্তমান বিশ্বের কুফবার নেতৃত্বের মধ্যেও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 রাষ্ট্রপতি ক্ষমতাধর নেতাদেরকে এসে একত্রিত হয়ে চিন্তা করতে হয় কিভাবে ফিলিস্তিনে পাথর ছোড়া বাচ্চাদেরকে দমন করবে তারা খালি হাতে ট্যাংকের মোকাবেলা করে। ঠিক তেমনি বলেছিল বনে ইসরায়েল সংখ্যায় তেমন কিছু নয় ক্ষুদ্র একটা দল কিন্তু আল্লাহ সমস্ত যুগেই এই অল্প সংখ্যক মোমিনদেরকে দিয়ে কুফফারদের অন্তরে এমন আতঙ্ক তৈরি করে দেন যে এদেরকে মোকাবেলা করার জন্য এদেরকে থামানোর জন্য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 ফেরাউন তার সমস্ত সৈন্যবাহিনীকে সংঘটিত করেছিল ফেরাউন শুধুমাত্র অর্ধেক সৈন্য নয় এক তৃতীয় অংশ নয় সম্পূর্ণ বাহিনীকে একত্র করে ধা করতে শুরু করল আল্লাহ বলেছেন আমি তাদেরকে বহিষ্কার করে তাদের বাদবাগিচা এবং ঝর্ণাগুলো থেকে বের করে নিয়ে আসলাম ফেরাউনের দলকে পিছু ধাওয়া করা হচ্ছে সম্পূর্ণ সৈন্যবাহিনী ফেরাউন নিজেও সেখানে আছে তাদেরকে বহিষ্কার করা হয়েছিল ধনভাণ্ডার এবং মনোরম স্থানসমূহ থেকে এইরূপী হয়েছিল এবং বনি ইসরায়েলকেই আমি করে দিলাম সেগুলোর মালিক অতঃপর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 সাগর আমাদের সামনে ফেরাও আমাদের পেছনে আমরা ধ্বংস হয়ে গেলাম এবং বর্ণনা করা হয়েছে পাশে ছিল উঁচু পর্বত কাজে ডানে ধাওয়া করছে ফেরাও সাল্লাম তিনি ছিলেন কাফেলার একেবারে শেষের দিকে মোসা হারুন এবং ইউসা ইমনে ন্লাম তারা সমুদ্রের দিকে সামনে চলে আসলেন সেখানে এসে দাঁড়িয়ে যেতে বাধ্য হলেন বনী ইসরা সম্পূর্ণ জাতি এই ব্যক্তিদের দিকে তাকিয়ে ফেরা ইসলাম হয়ে মুসাকে বলতে শুরু উপরে এই মুহূর্তে মানসিক চাপ কত বেশি ছিল কত কঠিন একটা পরিস্থিতি তিন দিক থেকে যারা ঘেরা হয়ে গেছেন ফেরাউন তাদেরকে প্রায় ধরে ফেলছে মোসা আলাহাম এই চোখে যা দেখছেন কঠিন পরিস্থিতি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 সেই সৈন্যদেরকে স্পষ্ট দেখতে পাচ্ছে মুসা ইসলামের উপরে তারা চাপ প্রয়োগ করতে থাকছে এরপর মুসা ইসলাম তাদেরকে বলছিলেন আল্লাহর বিশ্বাস রাখতে পরিস্থিতি যখন প্রচন্ড কষ্টকর হয়ে পড়ে মানুষ যখন পরাদের সামনে দাঁড়িয়ে যায় সেই কঠিন সংকটময় মুহূর্তেই যারা আল্লাহর উপরে ভরসা করে তা অক্কল করে তাদের জন্য আসে আল্লাহর সাহায্য তাদের জন্যই আসে আল্লাহর বিজয় বনী সেলের সাথে এমনটাই হয়েছিল তবে সেই কঠিন পরীক্ষায় তারা ব্যর্থ হয়েছিল এটা ছিল ইমানের পরীক্ষা মুমিনদের জন্য পরীক্ষা মৌসা আলাহাম হারুন আলাহাম ইউসেব নুন আলাই সালাম এবং বনে ইসরা আরও কয়েকজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি তারা এই পরীক্ষায় পাশ করেছেন যখন পরীক্ষা নেওয়া হয়ে গেল তখন আলহ সু মোহাম্মতাল্লাহ তার সেই নির্দেশকে নাদিল করলেন যেটার জন্য তারা সবাই অপেক্ষা ছিল আলাহাম বললেন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 আল্লাহ যখন রাস্তা করে দিলেন মোসা সেই পথ দিয়ে হয়ে গেলাম তিনি দাঁড়িয়ে দিলেন সমুদ্রেষ ব্যক্তি হিসেবে মোসা আলাহাম সেই পথ অতিক্রম করলেন সাগরের অপর পাশে পৌঁছে যাওয়ার পর মোসা আলাহাম হাতের লাঠি দিয়ে আবার সমুদ্রকে আঘাত করলেন মোসা আল্লাহাম ভাবছিলেন যে লাঠির আঘাতে সমুদ্র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 কিন্তু কেন মুসাল্লাহাম সেই লাঠি ব্যবহার করেছেন কিংবা আলসু মাহাতাল্লা কেন আদেশ করেছিলেন তোমার লাঠি দিয়ে তুমি সেই সমুদ্রকে আঘাত করো এটা আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা আলসুমাত কখনোই আমাদেরকে বিজয় দান করবেন না যতক্ষণ না আমরা আমাদের দায়িত্ব আমাদের সামর্থ্যের সর্বত্র প্রয়োগ করব এমনকি যদি শুধুমাত্র পানিতে লাঠি দিয়ে আঘাত করাই হয়ে থাকে আমাদের পক্ষে সর্বোচ্চ সামর্থ্য আমাদেরকে সেটাই করতে হবে আমাদের দায়িত্ব পালন না করা পর্যন্ত আল্লাহর বিজয় আসবে না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 নিঃশেষ হয়েছেন যখন তারা দায়িত্ব পালন করেছেন আল্লাহর উপরে তাক্কুল করেছেন সেই মুহূর্তে আল্লাহকে দিয়েছেন বিজয় আল্লাহ চেয়েছিলেন মুসা আল্লাহ তিনিও যেন তার দায়িত্ব পূরণ করেন সেই পরিস্থিতিতে তিনি যা সর্বোচ্চ করতে পারতেন সেটা হচ্ছে সমুদ্রে লাঠি দিয়ে আঘাত করাসালাম সেটাই করেছিলেন মুসা আলাহ্লাম এবং সমস্ত বনি ইসরায়েল যখন সমুদ্র পার হয়ে গেল ফেরাউন এবং তার দলবল সাগরের সেই রাস্তা দিয়ে তারাও পদ অতিক্রম করতে শুরু করলো। যখন ফেরাউনের সমস্ত বাহিনী সমুদ্রের মাঝখানে চলে আসল আল্লাহ পানিকে ছেড়ে দিলেন আল্লাহ পানিকে আদেশ দিলেন তার আগের অবস্থা ফেরত যাওয়ার জন্য যে পানিকে বলা হয়ে থেকে জীবনের উৎস সেই পানি ফেরাউন এবং তার দলবলের উপরে মৃত্যুর কারণ হিসেবে আবির্ভূত হল পানি আল্লাহামতাল একটা সৃষ্টি আল্লাহমতাল্লাহ চাইলে এর রূপ আকৃতি ধর্মকে পরিবর্তন করে দিতে পারেন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 তাফসির বর্ণিত হয়েছে যে জাতিকে ফেরাউন এবং তার লোক লস্কর দাসের মতো অত্যাচার করে আসছিল গোলামের মতো তাদেরকে ব্যবহার করছিল সেই সম্পূর্ণ জাতির চোখের সামনে আলোচ মালা তাদের ধ্বংসের এই দৃশ্যটাকে উপস্থাপন করলেন যেন তারা সশরীরে স্বচক্ষে দেখতে পারে ফেরাউনের পরিণতি কি এবং তাদের যারা সহযোগী তাদের পরিণতি কি সমস্ত বনি ইসরায়েল জাতির সামনে ফেরাউনের সেই শরীর পানির মধ্যে ঘূর্ণায়মান অবস্থায় একবার উপরে যাচ্ছিল আবার নিচে নেমে আসছিল সে হাবুডুবো আলা আমি তোমাদের সবথেকে বড় রব আমি জানি না যে আমি ব্যতীত তোমাদের আর কোনো ইলাকা আছে এমন খবর আমার জানা নেই সেই ফেরাউন আজকে তাদের চোখের সামনে অসহায় অবস্থায় ডুবে যাচ্ছে তাকে সাহায্য করার মতো কেউ নেই তার সম্পূর্ণ সৈন্যবাহিনী তার শক্তি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 এখন আমি বিশ্বাস করে নিচ্ছি ইমান এনে নিচ্ছি কোন মাবুদ নেই দাকে ছাড়া যার উপরে ইমান এনেছে বনে ইসরা আর আমিও তো মুসলিমদের অন্তর্ভুক্ত আমিও তো অনুগতদেরই অন্তর্ভুক্ত ফেরন ইমান আনতে চাচ্ছে যখন সে বুঝতে পারছে আর পিছু ফিরে যাওয়ার কোন সুযোগ নেই ইসলাম গ্রহণ করতে যাচ্ছে ফেরাউনের মতো কাফের কিন্তু সময় চলে গেছে ইমানে দরজা বন্ধ হয়ে গেছে বলেছেন তুমি যদি ফেরাউন তার সুখের সময় শক্তির সময়ে হবে সময়ে আল্লাহ সুতরণ করেনি যখন তার সুস্বাস্থ্য ছিল সক্ষমতা ছিল জীবন ছিল তখন সে আল্লাহ সম্পর্কে উদাসীন ছিল গাফেল ছিল ভুলেছিল কুফুরি করেছে যখন তার ক্ষমতা ছিল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 এবং পথভ্রষ্টদের একজন তুমি ছিলে। আজকের দিনে তোমার এই দেহকে আমি সংরক্ষণ করছি যাতে তোমার পরবর্তীদের জন্য এটা একটা নিদর্শন একটা নমুনা হতে পারে হতে পারে। বহু মানুষ আমার মহাশক্তি আমার নিদর্শনগুলোর প্রতি তারা লক্ষ্য করে না তারা উদাসীন কবুল করলেন না যে মুহূর্তে আত্মা রুহ দেহ থেকে বের হয়ে যাচ্ছে যখন একজন ব্যক্তি মৃত্যুর ফেরত থেকে চোখের সামনে দেখতে পান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 সমস্ত শিশু সন্তানদেরকে পুত্র সন্তানদেরকে হত্যা করেছে রাজত্ব হারানোর আশঙ্কায় পরবর্তীতেও সে বহু মানুষদেরকে হত্যা করেছে ক্ষমতায় টিকে থাকার জন্য নিজেকে রব বলে দাবি করেছে। উপাস্য বলে করেছে। এই ভয়ঙ্কর জালিম তার প্রতি দিব্রাহীল আলাহিসামের যে ঘৃণা ছিল দিব্রাহ্লাম মাটি তুলে কাদা মাটি তুলে তার মুখ বন্ধ করে দিচ্ছিলেন যেন সে আল্লাহর রহমত তার কাছে এসে পৌঁছাতে না পারে মৌসা আল্লাহ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 দেহ আজকে পৃথিবীর এক স্থান থেকে অন্য নিয়ে যাওয়া হচ্ছে তার সংরক্ষণ টিকিয়ে রেখেছেন পরবর্তীদের জন্য নিদর্শন হিসাবে একজন গবেষক তিনি বলেছেন ফেরাউনের দেহ নিয়ে গবেষণা করে দেখা গেছে তাতে অতি উচ্চমাত্রায় লবণের অস্তিত্ব রয়েছে সমুদ্রের যে পানি সেখানে অতি উচ্চমাত্রায় লবণ থাকে এবং সেখানে ডুবেই সেই লবণাক্ত পানিতে এই ফেরাউনের মৃত্যু হয়েছে আয়াতের শেষে যে কথাটি বলেছেন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 সংরক্ষণ করেছেন সেই উদ্দেশ্য নিয়েই কারণে আলোসভা আয়াত শেষ করেছেন এভাবে আর নিঃসন্দেহে বহু লোক আমার আয়াতগুলোর প্রতি লক্ষ্য করে না তারা বেখবর উদাসীন